السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عشاة الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ملايكة الموت ذات الشبطة المرأة جانجار أحكام شمهير الله تناشره كلام मृत्यु व्यक्ति दुनिया चले जावाई नहीं आलोचना शेष हो गत सप्ताह माइकिंग करे जे से प्रचलित नियम करोक संबाद विशिष्ट शिल्पति अमुक ऐसे उमुक मुक जगह निवासी আজ সকাল বা অমুক সময় এতটার সময় মারা গেছেন ইন্না আলিল্লাহনাই রাজন মারুভূমির জানা যা অমুক সময় এতটা হবে তার যারা তাদেরকে উপস্থিত হওয়ার জন্যে এই ধরনের অথবা মসজিদের মাইক দিয়ে খবর দেওয়া এটা জায়জ নয় এই যে জাহেলিয়াতের যুগে বাড়ির ঘরে সামনে এবং বাজারে বাজারে ভর চিল্লানো হতো আর এটাকে রাসুল্লাহ সাল্লাহ করেন নাই নিশ্চিদ্ধ করেছেন সেটার সঙ্গে এটা সাদেশ আছে তবে মৃত্যু ব্যক্তির খবর দিতে হবে বিশেষ করে যদি কেউ না থাকে তার গোসল করার তাকে কাপন করার তাকে দাফন করার তাহলে অবশ্যই তাহলে অজয় তাকে খবর দেওয়া এই জন্য খবর দিতে হবে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম নাজাসী বাদশা নাজাসী আবে সিনিয়ার ইন্তেকার যখন করেছিলেন রাসুল সাল্লা সাল্লাম তার খবর সাহাবা একদমদেরকে দান করেছিলেন এবং এর আগে আমরা আলোচনা করেছি যে খবর দেওয়ার সময় দোয়া চাওয়া যায় তাহলে সাধারণভাবে মুখিক মুখে যদি খবর দেওয়া হয় বা টেলিফোনে বা নর্মাল ভাবে কিন্তু এভাবে মাইকিং করে চিল্লিয়ে চিল্লিয়ে তারপরে এই খবর সবার কাছে পৌঁছাবের জন্য একদিন দুইদিন দেরি করা মাটি দেওয়া এই ধরনের কাজ নিঃসন্দেহে ইসলামে যায়জ না তাহলে खबर दी एवं खबर दवार समय दोआा चाहते दोआ चाहते दुआ करबेंल्लम खबर देखते इस्तर फिर तुम्हारा भाई तुम्हारा कि क्षमा चावल सबाइलम क्षमा चाहल दा कर खबर दावा खबर संगे दोआा चावा इेज रहे आजकल आलोचना शुरू जो आलाम खातिम একজন মানুষ মমিন যখন এই দুনিয়া থেকে ত্যাগ করে যায় বা একজন মানুষ মারা যায় কিছু ভালো আলামত রয়েছে যার মাধ্যমে আমরা বলতে পারি যে লোকটা সত্যিকারে তার শেষটা ভালো হয়েছে ইন্নাল আমল বিল খাওয়া আতিম শেষ যার ভালো সবাই তার ভালো মানুষ যখন শেষে তোবা করে আল্লাহর দরবারে তার ভালো শেষটা ভালো হয় তখন তার আগের গুলি আল্লাহ ক্ষমা করে তাকে মাফ করে দিয়ে তাকে জান না দিতে পারেন তো হাদিসের মধ্যে কিছু আলামত এসেছে যেগুলি দেখা গেলে বুঝতে হবে লোকটা শেষ মৃত্যুটা ভালোর উপরেই হয়েছে মারার সময় কালিমা তাই পরে মারা যায় ঠিক কিন্তু সময় যদি কালেমা পড়তে পারে বুঝতে হবে লোকটার মৃত্যু ভালোই ভালো অবস্থায় রয়েছে রসুল্লাহ সাল্লাহ করেছেন দেখালাই যান না যে ব্যক্তির শেষ কথাটা হবে সে একদিন জান্নাতে প্রবেশ করবে অন্যান্য হাদিসে আছে যে একদিন না একদিন যদিও তাকে জান্নামে যেতে হয় কিন্তু একদিন সে জান্নাতে যাবে অর্থাৎ তৌহিদের উপরে তার মৃত্যু হয়েছে বলা যাবে অথবা যদি এমন হয় ইসলাম গ্রহণ করলো লাহ পরে সাথে সাথে মারা গেল কোন আমলের আর সুযোগ হলো না তাহলে তার কোন চিন্তাই নেই জাননাতেই যাবে তাহলে কোনো ব্যক্তি যদি এই মারা যায় তাহলে ঘাম আসে ঘর মতো যদি হয় কপালের মধ্যে যদি ঘাম আসে তাহলে বুঝতে হবে তার মৃত্যু ভালো হয়েছে فوجده بالموت وإذا هو يعرق جبينه فقال الله أكبر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول موت المؤمن بعرق الجبين أخرج أحمد قلنا السائب واتر بجاب نمازا ويبن الحبار وغيره حسن بريات بن الحسيب رضي الله عنه خراسان تقول تقول بحي تقول بحي تقول بحي تقول بحي تقول بحي تقول بحي कपलर मध्य घाम्लाकबर आश्चर्य अकबर ए हानिस बर्ना करक्तर मृत्यु कपलर मध्य घम दिए व्यक्ति जो मारे कपले घम आई व्यक्ति मृत्यु इमान अवस्थाई हो जुमार दिन रात अथवा दिन जो मारा जाए मृत्युता एक भलो आलाम সুল্লাহ মুসলিম যদি আল্লাহ তাকে কবরের ফেতনা থেকে করবেন বাঁচাবেন চার নাম্বার যদি কেউ যুদ্ধের ফিরে জাহাজ করতে গিয়ে মারা যায় শহীদ হয়ে যায় তাহলে এই মৃত্যুটা কি ভালো মৃত্যু সাল্লাম বলছেন এবং সে মৃত্যুর সময় জান্নাত তার জান্নাতের স্থানটা সে দেখেই মানা যাবে আজাবিল কবর এবং কবরের আজাব থেকে তার রেহাই দেওয়া হবে ওয়া এমানুল ফাজ আকবর কেমতের দিন যেই বিহিকাময় অবস্থা হবে সেই সময় করবে না জান্নাতির যে সমস্ত সুন্দরী রমনী দিয়ে যাদেরকে কি করা হবে এই হরুল ইন্দ্রেশনে তার সালি দেওয়া হবে বিয়ে দেওয়া হবে ওই সব হিনা ইনসারান এবং তার পরিবারের সত্তর জন মানুষের সুপারেশ আল্লাহ আলম গ্রহণ করবে এটা নিঃসন্দেহে একটা ভালো আলামত আল্লাহ যারা আল্লাহর পথে আজ করে মারা যায় তাদেরকে মৃত্যু মনে করো না বরং তারা জীবিত আল্লাহর নিকটে তাদেরকে খাওয়া দাওয়া দাওয়া হয় আর আছে যে শহীদদেরকে জান্নাতে এক প্রকার সুবুজ खिर पाखिर मध्य तरह रूप दिए ला आत्मातर मध्य फल खे बल फल खे बार जीवित मरले मरे नहीं पत्ते जहाज करते करते क्यों जो मारा जाए मान जहा फिल्ड मारा जाए तो जहाज़ करते अवस्था एक जगह जगह जहाजने कर जेखने मृत्यु हक यहां गाँव गाजी अवस्था जो मारा जाए गुद्धकारी व्यक्ति अवस्था मृत्यु बुजुर्ग मृत्यु रसल तुमरा शहीद का भाव पहले रसलमान खुदी सभी आल्ला मारा जा दिन के प्रतिष्ठित कर কলা ইন্নি ইন্না সোহাদা উম্মাল তাহলে আমার উম্মতের শহীদের সংখ্যা তো বড়ই কম হয়ে গেল কয়জন কিবা মারা যায় যুদ্ধ করতে গিয়ে কালুফামান যদি না তাহলে কারা তাহলে শহীদ কাল পুতিলা ফি সব প্রভা শহীদ যা আল্লাহ রাস্তায় কি করে যার আল্লা রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যায় যুদ্ধের ফিল্ডে সে ব্যক্তি শহীদ ওমা প্রভা শহীদ रास्ते मारा जाए प्रभावित महामारी पेटर पीड़ा डुबेज मरे छह मार्ग असुखे मारा जाए हादिस अपना सुनल सात नम्बर पेटर असुखे मारा जाए हादिस अपना सुनलें আট হলো যদি কেউ ডুবে মারা যায় আর নাই হলো কেউ যদি চাপা চাপা পড়ে মারা যায় মনে কোনো অল চেপে মারা গেল বা কোনো এক জায়গায় ছিল বল বা কোনো ছাদ চেপে যদি মারা যায় মনে রাখতে হবে কোনো কাপের মরে গেলে তো হবে না একজন মানুষ মুসলিম আল্লাহ হুকুম হকাম পালন করে আল্লাহ রসুলের এ করে কিন্তু তার মৃত্যুটা কি হল হঠাৎ করে একটা দল পড়ে গিয়ে মরে গেলো ছাদ ভেঙে পড়ে মারা গেল বা ডুবে মারা গেলো তার আলামত এবং শেষ ভালো এটাই বুঝা যাবে আল্লাহ রাসুল মহামারীতে এবং যারা পেটের ক্রীড়ায় মারা যায় পিড়াতে মারা যায় ওল যারা ডুবে মারা যায় ও সোহেবুল এবং যে চাপা মারা যায় ও শহীদ पथे युद्ध करते गारा जाए नम्बर पुरुषा पुरुष महिला थका अवस्था मान पुरुष मारा जाए ওই মহিলাও কি ছেলেটা জাননাতে কি করবে তাকে ধরে তাহলে যে সমস্ত পুরুষের সঙ্গে মারা যায় এরাও শহীদের দরজা পাবে এগারো নম্বর যদি কেউ পুড়ে মারা যায় অনেক সময় হয় তাগুন লেগে গেল পুড়ে মরে গেল ১০ নম্বর হলো জাতুম জাতুঞ্জাম একটা অসুখ একটা মহামারী জাতীয় এই দুই ছাড় দিয়ে হয়ে থাকে চামড়ার নিচে হঠাৎ করে ফুলে উঠে ফোড়ার মতো দিয়ে হয় হাতি এবং গোস্ত এবং চামড়ার মধ্যে জলন এগুলি এই অসুখে যদি কেউ মারা যায় সে ব্যক্তির শহীদ হবে তার যে পুড়ে মারা যাবে সে ব্যক্তির শহীদ ওয়ালিম অসাহ গুলো আমি শুধু ভাঙ্গে ভাঙ্গে বলতেছি কারণ অনেক সময় লেগে যাবে সম্পূর্ণ এবং যে পার্শ্বা জল এই ধরনের মারা যাবে যে সেও একটি অসহী তেরো নম্বর হল যদি যক্ষারোগও মারা যাবে এরা আগে আপনাদের বলছিলাম যে যক্ষারোগ মানে এই না একজন বিড়ি খেতে খেতে হ্যাঁ আর এখন সিগার হয়ে গেছে ত্যাগ করল বুঝতে হবে মৃত্যুটাকে নিঃসন্দেহে ভালো মৃত্যু রাসুল্লাহ সাল্লাহ্লাম বলছেন ওয়াসিল্ল শাহাদা এই যক্ষাটাও কি শাহাদাতের মৃত্যু এরপরে চোদ্দ নাম্বার হচ্ছে মনে হয়ে যায় এই মৃত্যুটাও কি শাহাদাতের মৃত্যু বলছেন কুতিা দূরা কেউ যদি। অন্যায় ভাবে করা যে সম্পদকে নিতে চায় এবং সেটাকে প্রতিবাদ করতে গিয়ে ইন্ত্র হচ্ছে তার দিনের জন্য ধর্মের জন্য প্রতিবাদ করতে গিয়ে মারা যায় হ্যাঁ রক্ষা করতে গিয়ে কেউ তো ধর্মের হয়তো কি করতেছে অবমাননা করতেছে ধর্মকে হয়তো নিয়ে কেউ খেলতামাশা করতেছে এই সময় যদি দিনকে সে शहीद शाहदात मृत्युबरण करमान कतिला दुना दमि शहीदे आत्मरक्षारे व्यक्ति शाहदात शाह सरबादे मृत्यु है सतर नम्बर क्यों जो आल्लर रास्ते पहाड़ारा जाए इसलमिक देश और मुसलिम ये दे पूर्वेश ठेकवे जी क्यों ओ बारे पहाड़ा जाए क्यों जोने जो मुसलमान हमला ना करते अवस्था जो मारा जाए व्यक्तियों मृत्यु की भलो मृत्यु رسول الله صلى الله عليه وسلم قالت رباط يوم وليلة خير من سيام شهر و قيام اكدن الله رستي فهرة دوا اكدن الله رستي اكراع تكدن فهرة دوا اكماس رجائبون اكماس رجائب ربط الناماز قرارت سيتوتم وإما تجر عليه عمله الذي كان يعمله ووجري عليه رزقه ومن البتان اجابو ال ستجد المرجى وإما تجر عليه عمله الذي كان يعمله لذلك المرجى তাহলে তার এই আমল যে অবস্থায় যে কাজ করতেছে আমলটা তার চলমান থাকবে সে এবং পেটে থেকে তাকে তান করা হবে অন্যবর্ণে শহীদ আন এই ব্যক্তিকে কেমন তৈরি শহীদ হিসাবে আল্লাহরা প্রাণ কি করবেন কোথাবে আঠারো নম্বর যদি কেউ ভালো কাজ করা অবস্থায় মারা যায় রোজা অবস্থায় মারা গেল নামাজ পড়তে করতে মারা গেল কোরআন তেল করতে করতে গেল দোয়া করতে করতে মারা গেল মনে হতে পারে উমরা করা অবস্থায় মারা গেল হজ করা অবস্থায় অবস্থায় যদি কেউ ইন্তেকাল করে তাহলে তার এই মৃত্যুটা ভালো বলে আমাদের জানতে হবে রাসুল্লাহ বলছেন মানুষের মাধ্যমে তার শেষ হয়ে যাবে সে ব্যক্তি জান্ না কেউ যদি একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য যদি মৃত্যু বরণ করে তাহলে দেখাল আর কেউ যদি দান করে আর ওই অবস্থায় তার যদি শেষ হয়ে যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আহমাদ হাজি বর্ণনা করেছে। তো মোটামুটি আমরা বুঝলাম যে এই কতগুলা আলামত যদি পাওয়া যায় মৃত্যুর সময় তাহলে এগুলি ভালো আলামত আমাদের ধরে নিতে হবে এরপরে যেটা আমাদের আসবে সেটা হলো যে মরে যাওয়ার পরে কোনো মানুষ প্রশংসা করা এটা হলো সুন্দর সম্মত কেউ যদি মারা যায় তাহলে মৃত্যু ব্যক্তির জন্য ভালো বলাটাই উত্তম তবে একজন বদমাসের জন্য ভালো বলবেন সেটা সেটা না সত্যিই যদি কেউ মারা যায় তারা আত্মীয় স্বজন যারা তার পড়োশী পাড়াপ্রতিবেশী যারা তাকে নিকট থেকে জানি এ ধরনের ভালো জানা শোনা মানুষ যদি এবং অমিন মানুষ যদি তার কি করে সাক্ষী দেয় যে না আলোকটি ভালো তাহলে এটা তার জন্যে কি একটা ভালো জিনিস এই জন্যে কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ রসুল বলছেন তোমরা ভালো কিছু বলো যদি জানো ভালো তো বলো না হলে চুপ থাকো যদি ভালো কিছু জানো বলো এর মানে এই না যে মন্দ জানার পরেও বলবে যে না ভালো আসতেছে পরে আমার দেশের যেটা পরিচালিত নিয়ম আছে জানা যাওয়ার পরে বলো বলো লোকটা ভালো আসতেছে পরে এই জন্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন মান আজ নাই তুমি আলাই অজাবাত না যার জন্য তোমরা ভালো বলবে তার জন্য কি যার নাতজব একটা ঘটনা আল্লাহ রসুল্লাম বসেছিলেন সাহাবাইকালামদেরকে নিয়ে একটা জানাজা চলে গেল সবাই বললেন যে লোকটা খুব ভালো ছিল আল্লাহ রসুল বললেন অজাবাত আল্লাহ রসুল বললেন অজাবাদ অজাবাদ অজাবাদ তিনবার বললেন অজাবাত অজাবাত আর একটা লোক নিয়ে গেল মৃত্যু মাতৃ সাহাবাই ইকলাম বললেন যে লোকটা ওর বদমাস খারাপ আল্লাহ রসুল বললেন অজাবাত অজাবাত অজাবাদ হ্যাঁ তোমার রাজেনি আর রাসুল আল্লাহ বুঝলাম না ঘটনাটা কি একটা লোক গেল মৃত্যুমান জানাজার ভালো তো আপনি আর একটা লোক গেলাম কারণটা কি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো বলেছ সে ব্যক্তির উপরে জান্নাত গেছে আর যে ব্যক্তির সম্পর্কে তোমরা মন্দ বলেছ ওই ব্যক্তির উপরে জাহ্নামাজিব হয়ে গেছে ওই জন্য আল্লাহ রাসুল বলছেন من اصنيت عليه خيرا وجبته الجنه على الرسول قال الملائكه شهدا في السماء فيستر اسمان الله الشاهدي وانتم شهدا لله في الارض انتم شهدا لله في الارض انتم شهدا لله في الارض এবং তোমরা সাহাবায়ে کرامকে লাফ করে বললেন তোমরা صحابة اكرام انه بعنائيات والمؤمنون شهداء الله في الارض مؤمن رئي زمين رئيكي الله شكي لذلك صحابة رئيسو تخصنا ان لله ملائكة تنطق على علصنة بني آدم بما في المرء من الخير والشد الله كشو فرستعاته جراء منصر زبان دي قتبوا لي الله كشو فرستعاته جراء بناء دوم الزبان دي, دي حلو مندر قتبوا لي فرستعات যদি কেউ ভালো হয় ফেরেজ মানুষের জবান দিয়ে বলায় লোকটা ভালো যদি কেউ মন্দ তো ফেরেজ তারা ওই মানুষের লোকটা মন্দ তাহলে অনেক ছাড়িয়ে মনে আসতেছে যেন আলোকটা ভালো আর এটা ঠিক যদি একজন লোক ভালো হয় তো বারবারও বলে যেন আলোকটা ভালো ঠিক না। আর যদি একজন লোক মন্দ হয় তাহলে যার বিবেক নয় সেও বলে যেন লোকটা খারাপ এই জন্যে मन रखते हुए मारा जाओ भलो मारा गलता हजरतिया তার জন্য আল্লাহ রোপনা তাকে জাননাতে প্রবেশ করবেন প্রবেশ করাবেন কল্বাসালা আসা যদি তিনজন হয় আর তিনজন যদি সাক্ষী দেয় তবু কল্ ইসলাম দুইজন সাক্ষী রায়সন দুইজন যদি বলে তবু কিলোয়াহে কিন্তু একজন দিলে হবে কিনা আমরা জিজ্ঞেস করি না কে বলছেন হাজরা তোমার তাহলে বুঝা যাচ্ছে এখানে কেউ যদি এজন্য মুসলিম ব্যক্তি মমিন ব্যক্তি যে নিকট থেকে জানে এমন ব্যক্তি যদি তার সম্পর্কে বলে যে লোকটা ভালো দুইজন যদি বলে তাহলে বুঝতে হবে এই তার জন্যে কি এটা কল্যাণকর কিন্তু না জেনে না বুঝে যদি আমরা বলি এটা কখনোই জায়জ হবে না বা কেউ শিখিয়ে দিলে সেটা বললেও জায়জ হবে না এই জন্যে আমাদের দেশে যেটা নিয়ম জানাজান নামাজ পড়ার পরে বলা হয় বলেন লোকটা কেমন ছিলেন অনেক সময় হয়তো নতুন আগন্ত কেউ চেনে না এই লোকটা কেমন ছিল হ্যাঁ এখন তারপরে হতে পরে জানলেও হয়তো মন্দ তো আর বলে না অনেকে বলে দেয় আমি ঢাকাতে দেখছি যেটা আর কি আমাদের এলাকায় এই ধরনের নিয়ম নাই ঢাকায় যেটা দেখছি বলেন সবাই ভালো কেউ একজন মনে রাখতে হবে যে তাকে এ ধরনের একটা বর্ণনা আছে যে হজর তোমার রাজে আল্লাহ আনুহর কাছে কোন এক ব্যক্তি এক ব্যক্তি সম্পর্কে সুপারিশ করতেছিলেন সম্ভবত হজর তোমার যে হে তাকে চাকরিটা দিয়ে দেন লোকটা খুব ভালো তাহলে তোমার বললেন তুমি কেমনে জানো যে লোকটা ভালো তুমি তার সঙ্গে তুমি তার পড়োশি পাশের বাড়ি তোমার বলে না তার তুমি ব্যবসা বাণিজ্য করেছো বলে না তোমার পাশে তার জায়গা জমি আছে আবার সবাদ করো বলে না কিভাবে তুমি জানো যে লোকটা ভালো তাহলে একজনকে ভালো না মন্দ জানতে হলে হয় পড়োশি হতে হবে হয় ব্যবসা বাণিজ্য অথবা একটা তার সঙ্গে থাকতে হবে হঠাৎ করে আপনি বলবেন লোকটা ভালো একজন আমার দেশের যে পরিচিত নিয়ম এটা নিঃসন্দেহ একটা বিদাত এর মধ্যে কোন সঙ্গে নেই যে মানুষকে যেমন কিছু ফেরস্তা আছে যারা মোমিনদের জবান দিয়ে কথা বলে ভালো এবং মন্দির তাহলে নর্মালি যদি কেউ বলতে থাকে যে না লোকটা ভালো তাহলে ওই ব্যক্তির এই ভালোবলাটা কাজ লাগবে কিন্তু বানিয়ে বা করে বলবেন তা কাজ হবে না বা ভাড়া করে নিয়ে এসে বলাবেন তা কাজ হবে না এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে চন্দ্র বা সূর্য গ্রহণ লাগে চন্দ্র এবং সূর্য গ্রহণ কোন কার আগমন ঘটা জন্য হয় না হজরত রাসুল আকরাম সাল্লা সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গেল সবাই বলতে লাগলো যে রাসুলের ছেলে মারা যাওয়ার কারণেই দুঃখে গ্রহণ লেগেছে আল্লাহ রসুল সূর্য বা চন্দ্রগ্রহণের নামাজ পড়ার পরে সকলকে জনতার সমাবেশ নিয়ে ভাষণ দান করলেন যে না এটা আল্লাহর একটা নিদর্শন সূর্য এবং চন্দ্রগ্রহণ লাগা দুইটা নিদর্শন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ভয় দেখার জন্য তোমরা আল্লাহর কাছে তো আকার এটা কোনো ব্যক্তি কোনো মহা মহামান্য ব্যক্তির আগমন ঘটলে বা কোনো মহামান্য ব্যক্তির এই দুনিয়া ত্যাগ করলে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এরপর আমরা যাই এবার তোমার আগে এবার গোসলের ব্যাপার ঠিক না क्यों जो मारा जाए गोसल देवा जा गोसल देखा गोसलते पोचाते हैं अल्लाह सल्लम एक जो मोहरे एहराम अवस्था मारा गल्लाहसुलर पता दिए करो गोसल दाओ बोझा जा्लम जो जाए कल कर अल्लाह रसुल बोलें ती कर गोसल दाओ गोसल मध्य बस किस जिन लक्षणी 3, 5, 7 प्रथम गोसल जो कि बेजोर है तीन पाँचने गोसलानी ढाल बार बेजर तीन निम्न प्रयोजन क्या गोसल समय पानी किस बड़ी कुलपता आई पावाई मान ये पावे कि সোক যেটা পাউডার মতো পাওয়া যায় আমাদের সে কাটাই হতো দিলেন এবং এটা যদি না থাকে তাহলে সাবান বা এ ধরনের যেকোনো শ্যাম্পু বা যেকোনো জিনিস মোট কথা পরিষ্কার করে এমন জিনিস তাকে পরিষ্কার করতে হবে এরপরে যেটা মনে রাখতে হবে শেষবার যখন গোসলের শেষ হবে শেষবারের পানির মধ্যে কিছু আতর বা কিছু কাপড় মিশাই দিয়ে তারপরে গোসল দিতে হবে ফিনিশিংটা মহিলা যদি হয় মাথা যদি বেনি কাঁথা থাকে তাহলে বেনিগুলিকে খুলে দিয়ে ভালো করে ধুইতে হবে এবং সেটাকে সিথা করে এবারে চিরণি দিয়ে চিরণি করার পরে এটাকে তিনটা বেনি দিতে হবে তিনটা বেনি কেটে পিছন দিকে অনেক সময় করে দেখেছি আমি উপর দিয়ে রাখে না পিছন দিক দিয়ে রাখতে হবে এটা একটা নিয়ম এরপরে গোসলের সময় মনে রাখতে হবে যে উজুর জায়গাগুলি দিয়ে শুরু করতে হবে এবং টানটা আগে তারপরে বাম আগে টান উজুর মনে করেন উজু যেভাবে করা হয় ওইভাবে করার পরে আগে ডান সাইড ধোবে তারপরে বাম তার প্রত্যেকটা কাজে আগে টান ধোবে তারপরে বামেরটা ধোবে এরপর যেটা হলো যে গোসলের পুরুষদের গোসল পুরুষরা দেবে এবং মহিলাদের গোসল মহিলারা দেবে তবে এখানে কিছু মশালা আলাদা রয়েছে এটা পরে আমাদের আসতেছে যেরকম স্বামী স্ত্রীর গোসলের ব্যাপার আছে এটা পরে আসতেছে তাহলে পুরুষদের গোসল পুরুষরা দেবে মহিলাদের গোসল মহিলা দেবে এগুলি গোসলের মধ্যে লক্ষণীয় তারপরে গোসল দেওয়ার সময় একটা পড়ো কাপড় দিয়ে থাকা দেবে হাতের মধ্যে একটা ছোট নেকড়া নিয়ে তারপরে কাপড়ের নিচ দিয়ে ঢাকা মনে করেন কাপড় নিচ দিয়ে ঘুষে ঘুষে কি করবে ধোবে একেবারে পুরা কাপড় বস্ত্রহীন করবে তা না কাপড় ঢাকা থাকবে ওর নিচে হাতের মধ্যে একটা ন্যাকড়া নিয়ে এটা দিয়ে ঘুষে ঘুষে বা ওর মধ্যে সাবান নিতে চান দিয়ে ঘুষে ঘুষে ধরতে হবে এবং পান ঢালতে হবে এরপরে যেটা করণীয় সেটা হলো যদি এখানে কিছু যেটা বলছিলাম আমার মধ্যে কিছু মশলা আছে এখান থেকে যেরকম যদি মহরিম অবস্থায় মারা যায় তাহলে তাকে সেন্ট লাগা যাবে না আতর ব্যবহার করা যাবে না বা কাপড় বা কিছু এই ব্যবহার করা অবস্থায় কি নিষিদ্ধ ঠিক কিনা এই জন্য রাসুল্লাহ সাল্লাহ বলছেন যে তোমরা ওই মহরিম ব্যক্তিকে গুসল দাও কিন্তু ওলা তো তাইবহু কিন্তু তাকে কোনো প্রকার সেন্ট বা আতর বা গোলাপ জল বা কাপড় তোমরা তাকে মাখাবে না এরপরে স্বামী যেটা স্বামী একে অপরকে গোসল দিতে পারে স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে এবং স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে মহরম অবস্থায় কেউ যদি এহরাম অবস্থায় মানে করেন উমরা করতে গিয়েছে এরাম অবস্থায় অথবা হজ করা অবস্থায় এই এহেরাম অবস্থায় মারা গেছে ঠিক না এই মারা গেলে এখন সাধারণ মৃত্যু কেউ যদি মারা যায় তাকে গোসল দেওয়ার সময় আঁতর দিতে হবে পানির মতে সাবান দিতে পারবেন কিন্তু মহরেম অবস্থায় কেউ মারা গেলে কোনো প্রকার সুগন্ধি দিয়ে তাকে গোসল দেওয়া যাবে না গোসল দেবেন তাকে সেন লাগাবেন বা কাপড় লাগাবেন তা হবে না কারণ আতর বা কাপড় বা গোলাপ জল মাখাই তারপরে গোসল দিতে হবে কিন্তু এই মশলা থেকে মোহরেমরা ভিন্ন মহরেমদের হুকুমটা ভিন্ন ঠিক পুরুষরা পুরুষদের গোসল দেবে মহিলারা মহিলাদের গোসল দেবে এই মশালা থেকে ভিন্ন মাসালা হলো স্বামী স্ত্রীর মশালা স্বামী একে অপরকে গোসল দিতে পারবেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের এতে কালের পরে গোসল দিয়েছিলেন বেশ কয়েকজন পাঁচজন মিলে তিনি বলছিলেন যে ঘটনা ঘটেছে যদি আগে আমরা জানতাম পরে যা জেনেছি তাহলে রাসুল সাল্লাহ্লামকে গোসল তার স্ত্রীরা ছাড়া কেউ গোসল দিত না স্বামীকে গোসল এমন কথা পোষণ করতেন না থেকে বর্ণিত একদিন বাকি মদিনার যে কবরস্থান সেখানে যা আজ করে বাড়িতে আসতেন মা চরম মাথা ব্যথা বলছি আর আসা আমার মাথা গেল মাথা মাথা চরম ব্যথা তো তোমার ক্ষতিটা কোথায় আমার আগে যদি মারা যাওয়ার ক্ষতিটা কোথায় পকাশাল আমি তোমাকে নিজ হাতে গোসল দিব কান তুকি আমি তোমাকে নিজেরাতে কাপড় পরিয়ে দিব তোমার সল্লাই তো আলাইকে এরপরে তোমার আপনার আমি জানাজানো দফান তো কে আমি তোমাকে দফনও করে দেব রসুল্লাহ স্ত্রীকে গোসল দেওয়া যায় না হলে এমন কথা বলতে পারেন মা বলছিলেন আমি গোসল দিতাম আমরা যদি আগে জানতাম পরে যা আল্লাহ রসুল বলছে আমি তোমাকে আয়সা গোসল দেবো আমার নিজ হাত হলো কিনা দুইটাই পাওয়া গেল কিনা হজরত আলী রাজানু ফাতেমা রজল্লাহ তোলাহ যখন মারা গেলেন তখন নিজ হাতে তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছেন না যায় কাজ করেছিলেন হাজরাজ স্বামী স্ত্রী একে অপরকে গোসল দেওয়া যায় এর মধ্যে কোনও সন্দেহ নেই হাতে সম্মত এরপরে যেটা কাজ হবে গোসলে গোসল যারা ওয়ালি তারাই দিবে এটাই হলো উত্তম বিশেষ করে যদি কি বলে ওসিয়াত করে যায় এখানে মনে রাখতে হবে যদি উসেদ করে যায় কারোর গোসলের কথা তাহলে সেই তাকে ওষেদ করে গেছেন তিনি গোসল দেবেন কিন্তু ওসে যদি ভুল করে তা করবেন একজন মহিলা উচ্ছেদ করে গেছে যে আমার দুধ বাবারে এ দিয়ে গোসল দেবা যাই যা ধর্ম বাবা দিয়ে কারণ মহারম না সে ঠিক কিনা এই জন্যে ব্যায়াম একজন মহিলার কথা বলে গেছেন যে গোসল দিতেই জানে না কিভাবে গোসল দিতে হয় তাহলে আপনি কি করবেন এমন এক লোকজন কথা বলে গেছে জানাজার নামাজ পড়ার ব্যাপার আসবে অসিয়ত করে গেছে যে আমার ছেলে জানাজার নামাজ পড়াবে কিন্তু দোয়াকি যে পড়ে আর জানাজার নামাজ পড়ে সেই জানে না ফরোজ নামাজই পড়ে না এখন বাবার জানাজার নামাজ পড়ে কাজ হবে যদি ওসিয়তটার মধ্যেই থাকে তাহলে আপনারা সেটা দেখবেন খেয়াল করে তাহলে গোসলের এটা দায়িত্ব পালন করবে যে শূন্যতের আমল মানে শূন্যতের তরিকা জানে কিভাবে গোসল দিতে হয় এবং সে যদি ওয়ালি হয় তাহলে সেই উত্তম विशेषकर गोसल दिए मध्य हजरत अली हजरत अब्बास मन रखते गोसलैं अभिहित प्रचलित समस्त महिला गोसल भलो दीते तुरुष गोसल पुरुष जाने सऊदी आरबल सिस्टेम गोसल नियम कानून भलोने दिए गोसल कराते हैं तमाखा जा नियम जा रहे हैं गोसल करा ठीक कर कर हो गोसलान मध्य स्वभाव रही दूटा शर्त रही है एक नम्बर शर्त हलो गोसल करबीद त्रुटि देखते पान आय देखते पान मृत्यु व्यक्ति आय गणा कर चलें अनेक समय मानुष्ल मुख कलो हो जाए अनेक समय नाक दिए दे देखा दे जाए पोका बाहर होने समय बिकेहरा जाए अनेक समय आगुन मन हम बाहर अनेक समय खबर हमारा जी खबर दार पर कबर खुटते गबर थे आगुन बाहर हो गोसलैमी खराब किराट सबिकारी मुस्लिम मुस्लिम गोसलदाय मृत्यु व्यक्ति गपन कर रखे खराब किस देखे अल्लाह रबुल्ला आलमीनता चल्लिस बार की करमा करब কবর খুড়ে আর কবর খুঁড়তে গিয়ে কিছু দেখে এবং সেটা গোপন রাখে তাহলে সে ব্যক্তিকে আল্লাহর আজার দেবেন সব দেবেন ওই ব্যক্তির মতো কেউ যদি কাউকে একটা বাড়ি বানিয়ে কেমন কি করে থাকার স্থান দায়িত্ব নাকি পাবে কিনা তো কেমন পর্যন্ত এই নিকিট তাকে আল্লাহরণে অমান কাপ্পানা হোক আসা হোক তাহলে আমা মিনসুন্দুস আর যে কখন পড়াই দিবে আল্লাহকে আমতের দিন এই কি বলে ওটাকে জাননাতে রেশমি কাপড় দিয়ে তাকে রেশমি কাপড় পরাই দেবে এক দুই নম্বর সত্য হল এই গোসলের মাধ্যমে আপনাকে উদ্দেশ্য থাকবে এটাই যে আমি আল্লাহকে সন্তুষ্টি করবো এটা একটা দায়িত্ব এই গোসলের মাধ্যমে আমি কি আল্লাহর কাছে সব পাবো शर्त पा जाए स्वभाव अदिकारी हर पर गोसल दीबें गोसल पर गोसल गोसलहब से गोसलहबित मृत्यु व्यक्ति गोसल गोसल कर यह मुस्ता गोसलैसे गोसल और उजुरा मुस्ताह शहीद व्यक्ति युद्ध क्षेत्र शहदापरण कर मारा गत अवस्था ता ता मारा जाए गोसल देर प्रयोजन नहीं गोसल दीते अवस्था मारा गई अवस्था ती करते रक्त माखा कपड़ दिए कबर मध्य समाधि करते हैं तरफ रक्त रक्त रंग रक्त रंग कैम जब उठब कैमर दिन तक रक्त खुशबू छुट्टी यह शहीद हुए मारा जाए गोसल देना चलो ना गोसलवार प्रयोज गसलर पर काफन पड़ाते हैं काफन पड़ा टाउीब কাপড় মিডিয়াম দামের এবং মনে রাখতে হবে যে তিনি মারা যাবেন কাপড় তার কোনো কাজে লাগবে না প্রতি নষ্ট হবে এজন্য এমন কাপড় যেটা তার জন্য সমচিন এমন কাপড় দিয়ে কি করতে হবে তাকে কাপড় দিতে হবে এবং কাপড়ের যে ইয়া কাপড় যে ক্রয় করবেন সেটা তার ছেড়ে যাওয়া যে সম্পদ এখান থেকে এই টাকা দিয়ে আপনি কাপনের কাপড় কি করবেন ক্রয় করবেন যদি না থাকে তাহলে মুসলমানের একটা দায়িত্ব তাকে কাপড় পরানো যেন আপনারা সেটার ব্যবস্থা করে কি করতে হবে তাকে কাপড় পরাতে হবে এরপরে যদি কাপড়ে খেয়াল রাখতে হবে কাপড়ের যেন পুরা শরীর ঢেকে যায় পুরা শরীর যেন ঢেকে যায় রাসুল্লাহ সাল্লাম একদিন বললেন خطب يوم فذكر رجلا من أصحابه فقبل فقفنا في كفن غير, غير طائل فقبل ليل فجزر النبي صلى الله عليه وسلم يقبر الرجل بالليل حتى يصل عليه إلا يضطرر إنسان إلى ذلك فقال النبي صلى الله عليه وسلم إذا كفن أحدكم أقاو فليحسن كفن إن استطاع الله رسول يقول لك خطبا بستعي جانت فعله ایک جون منوش راتب على كورده لكفن بحلو كلي فرانو خيني كف মানে আটো কাপড় দিয়ে বা ছোট কাপড় দিয়ে কাপড় পরা হয়েছে রাসুল্লাহাল্লাম তাদের খুব ধমক দিয়ে বললেন যে রাত্রিবেলা এইভাবে কাপড় দেওয়া মাটি দেওয়া চলবে না এইভাবে তার নামাজ না পড়ে বরং যদি কোনো অবস্থা কোনো গন্ধ বা কিছু সেটা হলো কথা কিন্তু নর্মালি ভাবে চলবে না রাসুলস কাপানা আদাও ফাঁকি হাসছেন কাঁপানা কেউ যখন তোমাদের কাপড় পরাবে তার ভাইকে কখন তার সুন্দর করে যদি সম্ভব হয় তাহলে সেটাকে করতে হবে বড় সোড় মোট কথা সমস্ত শরীর যেন ঢাক এটা খেয়াল রাখতে হবে এরপরে যেটা কাজ আসবে কাপনে যে কাপন যদি শট পড়ে যায় মনে করেন মৃত্যু মানুষ মৃত্যু তিনজন এখন কাপনের কাপড় রয়েছে তিনজনের হচ্ছে না সবার কি সুন্দর করে কাপন দেওয়া চলছে না তাহলে ওই কাপনকে কেটে ওই কাপড় দিয়ে মোটামুটি ঢাকার মতো করে ঢাকতে হবে কাপনের কাপড় মনে করেন কম मृत्यु संख्या बसिबले कपुर कपड़ी अल्प को मोट कथा माथार दिखा चेष्टा करते हैं पायर दिखे ओर टर्ट दिए घास दिए बुझे अपना शहीद जो तहीद कपड़ शरित खुले ना शहीद कपड़ खुले ना अन्न साधारण ब्यक्ति मारा जाए कपड़ खुले निकले খুলে নিয়ে একটা কাপড় ঢেকে তার কাপড় নিজ দিয়ে দিতে হবে কিন্তু শহীদ যদি হয় কাপড় খোলার দরকার নেই রক্তমাত কাপড় দিয়ে তাকে ওইভাবে যারা শহীদ হয়েছিলেন তাদের কাপড় রেখে ওইভাবে তাদের কি করো কবর দাও তাদের কাপড় খুলে নিও না কাপন কাপনের কাপড় কয়টা হবে একটা পা এর অতিরিক্ত এর অতিরুপ্ত পুরুষক নারী হোক তখন কাপড় তিনটা হবে কয়টা হবে তিনটা আমাদের সে কি করে মহিলাদের পাঁচ কাপড় দেয় আর পুরুষদের তিনটা দেওয়া হয় এই পার্থক্যের কোন সহি দরিদ্র নেই বরংাল্লাম তাকে তিনটা কাপড়েই কি করা হয়েছে কখন দেওয়া হয়েছে এবং তিন কাপড়েরই কখন দেওয়া এটাই হল নিউ এজন্যে মহিলাদের আলাদা আর পুরুষদের আলাদা এই এর কোনো পার্থক্যের সহি হাদিস নেই ঠিকইভাবে যদি মোহরম অবস্থায় মারা যায় এরাম উমরা বাহাজে তাহলে তাকে তার ওই কাপড় দিয়েই তাকে কাপন করতে হবে একটা কাপড় এটাই খেয়াল রাখতে হবে যখন সাদা দুটি কাপড় পরে মানে সে এবার আল্লাহর জন্যে কি নিজেকে এবার কবরে যাওয়ার জন্য প্রস্তুতি এবং কবরে যাওয়ার জন্য প্রস্তুতি মানে ভালো কাজ করে তার গুনামাফ করে আল্লাহর দরবারে সে হাজির হয়েছে মারা যদি যায় তাহলে ওই কাপড় দিয়ে তাকে কাপন করে কি করতে হবে মাটি দিতে হবে তবে তার মাথা ঢাকা চলবে না অন্য অন্য মৃত্যুদের কি করতে হবে সম্পূর্ণ শরীর থাকতে হবে কিন্তু যারা মোহরম তাদের মাথা ঢাকা নিশ্চিত কিনা আতর মাখা যেরকম চলবে না সেন দেওয়া যাবে না ঠিক ওইভাবে মাথাটাও ঢাকা যাবে না মাথা খুলে রেখে তার করতে হবে কি দিতে হবে কাপনের কাপড়ে কতগুলো জিনিস মুস্তাহাব যেরকম সাদা কাপড় হওয়া এরপরে তিনটা কাপড় হওয়া একটা যদি কেউ কাপড় দেয় দুইটা দেয় যাই রয়েছে কিন্তু তিনটা হওয়া কি মুস্তাহাব রাসুল্লাহ সাল্লামকে তিনটা কাপড় কি করা হয়েছিল কাপন দেওয়া হয়েছিল ঠিকই ভাবে কাপড়গুলির মধ্যে একটা কাপড় হিপুরা বলা হয় ওই স্টেপ কাপড় সাদার উপরে যে কোনো রঙের স্টেপ তা সুস্লাম একটা ছিল একটা মোট কথা এক তিনটা বড় বড় কাপড় বিছাই দি বা শোয়াই দিয়ে এবার ডান দিক আগে তারপরে বাম দিক হ্যাঁ এই মনে করেন প্রথমে একটা কাপড় দিলেন ডান তারপরে বাম তারপরে তা ডান তারপরে বাম ঠিক এইভাবে তারপর একটা ডানটা তারপরে বামটা হয়ে গেল ঠিক আছে এবার মাথার উপরে একটা বাঁধন পায়ের নিচে একটা বাঁধন এবং মধ্যখানে একটা বাঁধন ব্যাস এইভাবে তো মুস্তাহাব হলো সাদা কাপড় হওয়া এবং তিনটা কাপড় যেন হয় তিন নম্বরের মুস্তাহাব যেটা হলো কাপড়ের কাপড়ে যে একটা হিবরা যদি কাপড় হয় যেটা রাসুল্লাম রয়েছিল এটা মুস্তাহাব রাজিন না সালা কাপড় তিনটা দিবেন খালাস মুশকিল কিন্তু রাসুল সাল্লামের এটা দাওয়া হয়েছিল এরপরে যেটা সবারই নয় এবার কাপড় পরার পরে তিনবার বখুর তাই কি করা চন্দ্রকার জ্বালায় না যে কোন সেন্ট তারপরে তিনবার তার উপর কি করে দেওয়া লাগাই দেওয়া আল্লাহ বল যখন তোমার মৃত্যু ব্যক্তি কি করবে জামার জাম্মার তাজমির বলা হয় আগর না আগরবাতি করে একটা জ্বালায় দিয়ে তিনবার তার ওই কাপড়ের মজার মধ্যে লাগাই দেন তিনবার এটা একটা মুস্তাব এরপরে খেয়াল রাখতে হবে যে কাপড়ের কাপড়ে যেন অতিরিক্ত আমরা পয়সা নষ্ট না করি এক বেশি দামের বিরাট বড় লোক তো এখন একবারে বিরাট মনে করেন বেশি দামে ঢাকা থেকে কাপড় নিয়ে হবে বা আমাদের দেশে এখন কি হয়েছে হাজির সাহেবরা যখন হত করতে আসে সদি থেকে কাপড় কিনে যায় আগে ভাগে এটা বিদান আগের থেকে কাপড়ের কাপড় কিনে একবার এখান থেকে জল জমজমের পানি দিয়ে ধুয়ে কেন কি উদ্দেশ্য জানেন যে জমজমের কাপড় পানি দিয়ে ধুয়ে নেওয়া যাওয়া যায় আর অনেকে করে কি ওই এহরামের কাপড়টা রেখে দেয় মারা গেলে দিয়েই তখন দিতে হবে কেন তাহলে কবর আজব হবে না এই ধরনের আকিদা বিশ্বাস নিয়ে যদি কেউ কিনে তাহলে নিঃসন্দেহে এটা যায়জ না নিঃসন্দেহে যায়জ না যদি বরকত মনে করে সৌদি আরবের থেকে মক্কামিয়া থেকে কাপড় নিয়ে গেলাম তাহলে এর বরকত আছে হ্যাঁ অথবা জমজমের পানি দিয়ে ধুলে কবর আজব হবে না এই ধরনের কোন উদ্দেশ্য যদি হয় এবং খেল রাখতে হবে এখানে যখন আপনি কাপড়টা কিনবেন বাংলাদেশের চাইতে দাম বেশি পড়বে না কম পড়বে তাহলে আপনি খামাখা পয়সা নষ্ট করলেন কেন কিনে রাখতে কাপড়ের কাপড় কিন্তু বেশি খরচ করবেন বা কোনো আঁকিটা দিয়ে করবেন তাহলে নিঃসন্দেহ সেটা দায়িত হবে না হবে। বিজন্যে ঠিক এইভাবে তিনটা কাপড়ের বেশি ব্যবহার করা আর মনে হচ্ছে সাতটা কাপড় লাগিয়ে দেবো কাপড় হাজির করা হলো নতুন তো বললো যে নতুনটা তো জীবিত যারা তারা হক তারা আরে রতনটা আমাকে তোমরা ঢেকে দাও হয়তো তোমার রাজিয়াল থেকে ওই ধরনের কথা আছে তাহলে মনে রাখতে হবে যে कपड़ता मानते जाए मुस्ताफ क्या तीन टाइम उत्तम हल तीन पुरुष ए नारी समान समान होते तब जी पातर कथा शुने लयलाए का हजारा हाल जईव हादीएर तीन टा कपड़े कथा जईब हाली पांच कपड़े कथा क्या जईब हालीस এটাকে মাস আমরা নিয়ে যেতে হবে আমাদের দেশে প্রচলিত আটকার নিয়ম হয়েছে বা এখানেও আপনার হয়তো দেখবেন মক্কা মদিনায় কাপড় বিক্রি হয় ওই মৃত্যু ব্যক্তিকে ঢাকার জন্য আয়তাল কুসি লেখা হয়েছে বিভিন্ন সুরালি আছে আছে না কেন কেন এই জন্যে যে খবর তার কম হবে ইত্যাদি না এই ধরনের কোন আয়াতিত এই ধরনের জানাজা যখন আপনি নিয়ে যাবেন হাস ঘাড়ে করে তখন এই ধরনের কিছু করা একটা চাদর আপনি ডেকে নিতে পারেন এই জন্যে জানাজা নিয়ে যেতে হবে এটাও আছে আপনাকে কবর পড়লে তাকে পৌঁছাতে হবে এবং এখানে মনে রাখতে হবে যে আল্লাহ রাসুল সালসাল্লাম এক মহমিন আর এক বা এক মুসলিম আর মুসলিমের ছয়টা হকের মধ্যে যে ওয়াইটে বা ওই জানা এই কেউ মারা গেলে তারা জানাজা নিয়ে যাওয়া এবং জানাজার পিছু পিছিয়ে গিয়ে তারা জানাজার নামাজ পড়ে তাকে কাফন দাফন করা এটা কি একজন মুসলমানের হাত এই জন্য জানাজান আপনি যাবেন তখন দুইটা জিনিস জানাজা সাথে যাওয়া দুই রকম হতে পারে একটা হলো যে আপনি নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়ে ফিরে আসবেন এক আর একটা হল যে জানাজার নামাজ পড়ে তাকে দাফন কি করলো করে দিয়ে আসবে दूर होते जी तब जोटाई करें नहीं गें मस्जिद पर्तना कबरस्थान पर्तान नवाज पढ़ल एर परफन कर लें क्रीरा निकी पाई तो ऊत पहाार समान निकी पा जी शुद्ध जान पड़े एक क्रीड़ अर्थात एक ओहूत पहाार समान ने पा এজন্য চলেই যখন গেছেন তবে যা যাতে আপনি জাহাজার নওয়াজ পড়ে ফিরে যদি চলে আসেন তাহলে আপনার জন্য যা আছে রাস্তা উভয় করেছেন তিনি জাহাজার নাজ পড়ে তারপরে কাপড় দিয়ে সমাধি করে ফিরেছেন আবার অনেক সময় হয়তো জাহাজার নামাজ পড়েই ফিরে চলে এসেছেন বাকিরা বাকি কাজ সম্পাদন করেছেন দুইটাই যায় রয়েছে আপনি নিকি নিতে চাইলে দুইটাই আপনি করবেন এরপরে যে কাজটা আমাদের করতে হবে যে জানাজার নামাজ মৃত্যু ব্যক্তিকে যখন খাটে করে নিয়ে যাবেন যে সমস্ত কাজ ইসলামে নিষিদ্ধ কাজ করা চলবে না তার মধ্যে একটা হলো খুব চিল্লিয়ে চিলিয়ে কাঁদা আহাজারি করে কাঁদবেন এটা চলবে না দুই নম্বরে কিছু মামায়া কি বলে ওটাকে আগরবাতি যারাই নিয়ে সাথে সাথে করে নিয়ে যাবেন এটাও চলবে না আল্লাহ বলছেন লাথু জানা যাতায় না জানাজান যখন জেনা যাকে নিয়ে যাবেন মৃত্যু খাট খাটে যখন নিয়ে যাবেন মৃত্যু ব্যক্তিকে তখন কোন প্রকার চিল্লা চিল্লি এবং কোনো প্রকার আগুন যারাই নিয়ে যাবেন অন্ধকারে আপনি আগরবাতি আগরবাতি তাই কিনা চলবে না আগরবাতি ওই কাপনের পরে তিনবার আপনি দিয়ে দেন খালাক সে এরপর আগরবাতি আর কবর পর্যন্ত নেওয়া নিয়ে যাওয়া চলবে না এরপরে যে কাজটা আমাদের খেয়াল রাখতে হবে যে যারা যারা আগে আগে कुरानते जोरे जो पड़ेमाईसन्देह विदास क्यों आगे आगे विशेषकर ढाक ढोल दिए अने ढाक ढोल दिए मान बासी ढाक ढोलदे शोक শোকের কি বলে একটা বাজনা আছে না ওই বাজনা দিয়ে নিয়ে যায় এমনও আছে মুসলমানদের সাদেশ এটা খ্রিস্টানরা করে থাকে দুঃখ আহ বা কি বলে ওটাকে শোকাতুর বা কোনো বাজনা বা এই কোনো আওয়াজ বা কোনো জিজ্ঞাসকার বা দোয়া তুজ পরে জানাজা না নিঃশব্দে আপনাকে যেতে হবে আপনার দোয়া করতে হয় কার মনে রাখতে হবে এই জানাজার জানাজাকে এই মৃত্যু ব্যক্তির করে নিয়ে যাওয়াটা কি এর মধ্যে না আগে পিছিয়ে ডানে বামে সবই যায়জ আছে সামনে যাওয়া যায় জানাজা ডানে বামে পিছনে তবে যদি সোয়ারি কোন যান বহনের উপরে চড়ে যায় তাহলে পিছনে থাকতে আগে চড়া আগে যাওয়া যায় এইভাবে কোনো প্রকার চিল্লাসিল্লি করে নেওয়া যায় না এরপরে যে মনে রাখতে হবে যে তাড়াতাড়ি যাওয়া তাড়াতাড়ি মানে দৌড়া তো মাল যে আমরা হাতিয়েছি একটু দ্রুত যাওয়া অনেকে আছে না আস্তে আস্তে চল না আস্তে আস্তে আল্লাহ বলছেন যে আসলে ও বিল জানা যা যারা যখন তোমরা নিয়ে যাবে তখন দ্রুত তোমরা চলো করছো হাউন তো কাজ দিমোনা যদি তার জন্য ভালো হয় তাহলে তোর ভালোর কাছে তুমি তো পচাই দিচ্ছ ওয়া কর আর যদি লোকটা খারাপই হয় তাহলে তোমাদের কাঁধ থেকে ওই মন্দ ব্যক্তিকে সরাই দাও তাড়াতাড়ি দেখো নাও এজন্য হবে জামাদের এই জানাজান নিয়ে যাওয়ার সময় না খুব দ্রুত না খুব ধীরে মোটামুটি গতি একটু দ্রুত গতির তাকে নিয়ে যেতে হবে আরেকটা হলো যে এই জারাজার নামাজ আমাদের কাঁধে করে নিয়ে হবে মৃত্যু ব্যক্তিকে কাঁধে করেই নিয়ে যেতে হবে আজকাল যেটা নিয়ম হয়ে গেছে যে অনেক সময় গাড়িতে করে মৃত্যু ব্যক্তি গাড়িতে সরাই দিল ট্রাকে আর চতুর্দিকে লোকজন হয়ে এবার চলতেছে না এটা সুন্নত না সুনত হলো পায়ে হেঁটে যাওয়া তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া এই কারণেই এটাকে এই জন্যই করা হয়েছে যে রাসুল্লাহ সাল সাল্লাম বলছেন এর মাধ্যমে তোমাদের কি হবে আখেরাতের কথা স্মরণ হবে তা আপনি গাড়িতে করে নিয়ে জানতে তাহলে আখেরাতের কথা স্মরণ হবে দূরত্ব চলে যাচ্ছে একজন মানুষকে খাটে করে নিয়ে গেলে দেখেই ভয় লাগে মনে পড়ে আমাকে এখানে শুইতে হবে ঠিক কিনা জাখেরাতের স্বর্ণে মানে সূন্যত এই এইভাবে কি বলে ওটাকে ওই মৃত্যু ব্যক্তিকে কোনো গাড়িতে করে নিয়ে যাওয়া বা দ্রুত জানে নিয়ে যাওয়া এটা শূন্যতের খিলাফ বরং তাকে হেঁটে পায়ে হেঁটে করে নিয়ে যাওয়া সুন্নত এরপরে যেটা মৃত্যু ব্যক্তিকে মনে করে নিয়ে যাচ্ছে প্রথমত রাসুল্লাহ সাল্লাম কোনো জানাগা যদি নিয়ে যাওয়া তো পরবর্তীতে রাসুলাম বসে বলছেন মৃত্যু ব্যক্তিকে পরবর্তীতে তিনি কোন জানাজা দেখলে দাঁড়াতেন না দ্বিতীয় যেটা যে জানাজাকে নিয়ে গিয়ে না রাখা পর্যন্ত কেউ বসতে পারবে না আগেও এই নিয়মটা ছিল প্রথম যুগে রাসু সাল্লাম যখন পর্যন্ত জানাজা না রাখা হতো ব্যক্তিকে কবরের পাশে তখন পর্যন্ত কেউ বসতেও না কিন্তু ব্যক্তিকে নিয়ে গেলে দাঁড়িয়ে যাওয়া এটা ইসলামের প্রথম যুগে ছিল যে পরবর্তী এই হুকুমটা রহিত হয়ে গেছে শেষবারের মতো যেটা এই পর্বের যে আলোচনা যে যে ব্যক্তি ওই খাট ধরে নিয়ে যাবে নিয়ে গেলে তাকে উজু করা কি তার জন্য মুস্তাহাব উজু করতে হবে কথা না সুসালাম বলছেন গোসল দেবে সেজন্য আর যে তাকে নিয়ে যাবে বহন করে সেজন্য কি করে উজু করে আপনি নিয়ে গেলেন এবার জাহাজ পড়লেন আপনি যে নিয়ে যাবেন এই জন্য কি করা উজু করা এই গোসল করা মোস্তাহ এই জন্য যে হতে পারে তার রুচির একটা ব্যাপার হতে পারে গোসল দেওয়া সব ব্যক্তিকে হতে পারে যে গোসলের সময় হয়তো কোন নোংরা জিনিসে এসে গায়ে পড়তে পারে এমন কিছু হতে পারে আর উজুর যে ব্যাপারটা যে হতে পারে যে আপনার এই মৃত্যু ব্যক্তিকে নিয়ে গেলেন রুচির একটা ব্যাপার হতে পারে ঠিক না এই জন্যে উঁজু করা একটা মুস্তাহাব উত্তম উঁজু করতে হবে এমন কথা না জরুরি না এরপরে হলো যেটা আমাদের এবার তো আপনি নিয়ে গেলেন এবার কি জানাজান নামাজ করতে হবে জানাজান নামাজে আলোচনা শেষ করবো আজ ইনশাল্লাহ বাকি আলোচনা পর্ব দিতে জানাজার নামাজ পড়া মৃত্যু ব্যক্তির উপরে ফর্জে কি ফাইয়া কিছু মুসলিম যদি আদা করে দেয় তাহলে বাকিদের থেকে গুণা মাফ হয়ে যাবে আদা না করে সবাই হবে। জনগোষ্ঠী বা কোনো কিছু সংখ্যক মানুষ যদি আদা করে তাহলে বাকি সবার পক্ষ থেকে আদা হয়ে যাবে কেউ গুণাগার হবে না কিন্তু যদি কেউ আদা না করে তাহলে সবাই গুণাগার হবে তাহলে এই জানাজার নামাজ পড়া এটা হলো ফর্জে কি পায়া আমাদের মনে রাখতে হবে তবে জানাজান নামাজ যদি কোন নাবালিক ছেলে মারা যায় জানাজান নামাজ পড়া উচিত না ফরজে কি না ঠিক এইভাবে শহীদ যদি কেউ শহীদ হয়ে মারা যায় তার উপরে জানাজান নামাজ পড়াকে ফর্জে কি না পরে আসবে ধরনের বাচ্চাদের উপরে জানাজান নামাজ পড়াকে মুস্তাহ উত্তম পড়া যায় গেছে কিন্তু ফরজ না তাহলে ছোট বাচ্চা যে হয় নাই অথবা শহীদ যদি শহীদ হয়ে শাহজাত বরণ করে মারা যায় এই দুই ব্যক্তির উপরে জাহাজার নামাজ পড়া ফর্জে কি ফাইজ পড়া আর বাকি যে কেউ হোক তার উপরে জাহাজার নামাজ পড়া কি ফাই রসুল্লাহ সাল সাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা গিয়েছিলেন আল্লাহ রসুল জাহাজার নামাজ পড়েননি তাহলে যাচ্ছে যে জরুরি না তবে পড়া যায় গেছে ঠিক ভাবে শহীদের ব্যাপারটাও রসুল্লাহ সাল্লাম বদলে ওহুদের যারা শহীদ হয়ে মারা গেছিলেন শুধু হামজারা জিয়া তালাজান নামাজ পড়েছিলেন বাকি নামাজ পড়েন হতো ফরজ হতো আলহ পড়েছিলেন মানে কি পড়া জায়গা ঠিক কিনা এই জন্য ছোট বাচ্চা বালি হওয়ার আগে যদি মারা যায় কেউ সোহেদাত বরণ করে তাহলে তার জানাজান নামাজ ফরজ না তবে জায়জ রয়েছে এরপরে যে সমস্ত ব্যক্তিদের জানাজার নামাজ পড়া জায়জ বুঝতে পারলেন समस्त व्यक्ति देर जहाजा नमज पढ़ा जाए रही तरह छोटा जो मारा जा मन कर मारपेट भूमिष्टल मृत्यु हर पर मारा गल छोटा बालिका मारपेटाचार चार मैं बस पेल चार मई तक तरह रूह फोका चार मास रू चार मास मारा गरा बुजते हुए मारा गेसे मास रूह ना तो मराल মরাই তার উপরে কি আসছে না মরাই সাব্যস্ত হচ্ছে না এই কোনো বাচ্চা যদি মারপেট থেকে চার মাসের পরে যদি মরা অবস্থায় জন্মগ্রহণ করে হ্যাঁ বা কেউ যদি বালিক হওয়ার আগে মারা যায় তাহলে এদের জানাজানওয়াজ পড়া কি যা রয়েছে দাসুল্লাহ সালন বলছেন অতিপ্লু অপির আশিক তো ঈশ্বর আলহী কোনো বাচ্চা অথবা যদি পেট থেকে কোন যেটা অ্যমোশন যেটা হয়ে যায় মারা যায় তাহলে কি তার জানাজান নামাজ পড়া যায় এবং তার বাবা মার জন্য বললাম যে হাজর আমির হামজা রাজিয়া জাহাজান করেছিলেন এরপরে যদি আহ কোন ব্যক্তি কোন হাত মারা যায় হাত মানে মনে জেনা করেছিল पुरुषारा जाएगा बोझा गल रसूल जोहिना कबिलार एक महिला যেন অবস্থায় পেটে বাচ্চা হয়েছিল রসুল্লারে আসলেন বললেন আমাকে পবিত্র করেন আল্লাহ রসুল তার অলিকে ডেকে বলেন তাকে নিয়ে যাও তার বাচ্চা পরে হলে খাওয়া দাওয়া করলে নিয়ে আসবে এরপরে মহিলা আত্মপুর ঘটনা এরপর আল্লাহ রসুল্লাম সাহবাদেরকে বললেন যে তাকে রজুম করে দাও তাকে নিয়ে যাওয়া হলো তাকে কাপড় ভালো করে বেড়ে দিয়ে তাকে রজুম করে মারা হলো মরে শেষ রসুল্লাহ সাল্লাম এরপরে ওই মহিলা জানাজান নামাজ পড়াতে দাঁড়ালেন হাজর কুমার রাজুল্লাহ পিছন থেকে টেনে ধরলেন বললেন تصلي عليها يا نبي الله وقد زنت على جن بيسرى মহিলা আপনি জানাজার নজ فقال لقد تاب توبه لو قسمت بين 70 من اهل المدينة لو وصيتهم وهل وجدت هل وجدت توبه افضل منه وهل وجد توبه افضل من انجدت بنفসা لله تعالى উমা এই মহিলা তوبه আল্লাহর কাছে এতই গণ্য হয়েছে যে তোবাকে যদি ভাগ করে দেওয়া যেত মোদিন আগ সত্তরটা বাড়িতে আল্লাহ হয়েছে আর তুমি কি হতে পারে আল্লাহ সে আল্লাহর স্বীকার করে নিজে নিজের জীবন দিতে প্রস্তুত এর উত্তম তোবাকারী হতে পারে তাহলে এ ধরনের যদি কোনো হাত বা কোন কেসা বা কোনো ইসলামের কোন এতে যদি তাকে মারা যায় এবং তার জানাজানো আজ পড়াকে ठीक फादे मारा जाए विश्व करत कड़ पजेपरक करतर व्यक्तर ओपर की नाम पढ़ा जाए तब जरा इमाम पढ़ा मानुष के बुझा जन्के हाथ बारा तब तबी जोधर मारा जाए नाम साधारण मानूष के नाम पढ़ा ঠিক এইভাবে যদি কেউ আত্মহত্যা করে মারা যায় আত্মহত্যা করে মরে না তাহলে ইমাম নামাজ পড়াবেন না সাধারণ মানুষ যে নামাজ পড়া কি যায়েছে ঠিক এইভাবে যদি কোনো ব্যক্তির ই থাকে ঋণ থাকে ঋণ অবস্থায় মারা গেছে এখন ঋণ আদা করা আদা করে নাকি বা করার মতো কিছু নেই তাহলে যিনি ইমাম তিনি নামাজ পড়াবেন না তবে যায়েছে সাধারণ মানুষ কি করবেন তার জানাজান নামাজ পড়বেন ঠিক এইভাবে এ সমস্ত লোকদের জানাজার নামাজ পড়া কি যায়ে যাচ্ছে এবার একটা মাসাল আমরা আছি যদি কোন ব্যক্তির জানাজান নামাজ না পড়ে তাকে দাফন করে দেওয়া হয় অথবা কিছু অল্প সংখ্যক মানুষ দিয়ে তারা জানাজা পড়ে মাটি দিতেছে তাহলে কি করা যাবে তাহলে ওই ব্যক্তির আবার একজন লোকের দাপন হয়ে গেছে ঠিক আছে দাপন হওয়ার পরে ওই ব্যক্তির জানাজান নামাজ পরে জানেন যে কি জানাজান নামাজ হয় তাহলে ওই ব্যক্তির কবরের পাশে গিয়ে জানাজা যেভাবে নামাজ পড়াতে নামাজ পড়াবে অথবা কিছু সংখ্যক লোক নামাজ পড়েছে ওদিক সংখ্যক বিশেষ করে ইমাম যিনি তিনি জানেন না রাষ্ট্রপতি যিনি তিনি জানেন না যিনি প্রধান তিনি জানেন না তাহলে তিনি এবং বাকি যারা গিয়ে আবার জানাজার নামাজ পড়াকে জায়দ হয়েছে রাসুল্লাহ সাল সাল্লামের মসজিদ মসজিদের খিদমাত করতে একজন মহিলা এই এইভাবে মারা গিয়েছিল রাসুল্লাহ সাল্লাম পরে গিয়ে সেই মহিলার কবরের পাশে গিয়ে তিনি জানাজার নামাজ পড়েছিলেন যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার সেইখানে যদি জানাজার নামাজ না হয় गायबी जाना जा पड़ा जाए भारत जा तीन मत एक मत हलो सर्वस्थ महाराजा गायबीजा पड़ा जाए ना जाम खास मत हलो ना जी महाराजान नमज पढ़ा मत क्यों ना थे जाना जान नमज है जान नमज पढ़ा जाए कि কেউ যদি পড়ে নাই তাহলে আর যদি জানাজার নামাজ তাহলে তার পড়া হয় বাচ্চা মুসলমানরা যখন হিজরত করে মক্কা থেকে ওইখানে গিয়েছিলেন তারা তিনি আশ্রয় দিয়েছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করে তিনি ইসলামকে গপন রেখেছিলেন তিনি যখন মারা গেলেন রসুল্লাহ রাসাল্লাম মাধ্যমে এই খবর পাওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে বা যে ভাবে খবর পাওয়ার পরে আল্লাহ রসুল বললেন যে তোমাদের ভাই না নার্জাস মারা গিয়েছে চলো তার জানাজার নামাজ পড়ে আল্লাহ রসুল কি করলেন গিয়ে সাহাবাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়লেন এটাই কিন্তু দলিল সবারই আল্লাহর রসুল পরবর্তী তার কাউরি গাইবী জানাজার নামাজ আর পড়ান নাই তার জিন্দগিতে হজর তাহবাক ইন্তকাল করেছেন হজ তোমার ইন্তকাল করেছেন হজ তোমার ইন্তকাল করেছেন সারা সব জায়গায় তখন গভর্নররা আছে তারা তো গাইবা নামাজ জানাজা পড়তে পারতেন गाइबी हैसुलर फरजी पाये बहुत सठा जो जानर नमज ना पढ़ाई पढ़ा गायबी जाना पढ़ा जाए আর যদি জানাজার নামাজ হয়ে যায় তেমন আমাদের দেশে আমার বাবা মারা গেলেন বাবার নানি বা চাচা বা কালো যে কেউ খবর আসলো এখন আর জানাজার ফরিদার নামাজ করে ঠিক কিনা কিন্তু মনে করেন এমন এক জায়গায় গিয়েছিলেন সফরে বা কোনো কাজে বা কারণে ওখানে মারা গিয়েছে ওখানে কাপন দাফন করে দেওয়া হয়েছে কিন্তু জানাজান নামাজ হয় নাই তাহলে আমাদের জানাজার নামাজ গায়ে করতে হবে বুঝে আসছে আপনাদের তাহলে গাইবি জানাজার হুকুম তাহলে যদি জানাজার নামাজ না পড়া হয় তাহলে পড়া যায় আর যদি জানাজার নামাজ পড়া হয়ে যায় তাহলে এমন একজন বাচ্চা বা রাষ্ট্রপতি যিনি ইসলামের জন্য অনেক হিদমাত করেছেন মুসলমানদের সহযোগিতা করেছেন কারণ না চাষী এইভাবে করেছিলেন তাহলে বড় আলেম ওলামা মা হ্যাঁ দুনিয়ার বিখ্যাত না বড় বিরাট রাজনীতিবিদ না বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি তিনি দিনের বড় কি হিতাকাঙ্ক্ষী ছিলেন দিনের বড় সহযোগী ছিলেন বড় আলেম ছিলেন তাহলে এই ধরনের ব্যক্তিরও কি গায়বী জানাজা পড়া যায় আছে কেউ কেউ বলেছে এরপরে যেটা যে কোনো কাফের ব্যক্তির জন্য জানাজান নামাজ পড়া যায় না অমুসলিম যদি কেউ মারা যায় তাহলে তার জানাজন নামাজ পড়া চলবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম আবদুল্লাহ বিন ওবাই বিন সালুলের জানাজান নামাজ পড়েছিলেন তোমার পিছন থেকে তেনে ধরলে রসুল্লাহ কেন তারা পড়াবেন সে একজন তাল্লা রসুল বললেন মুনাফিকদের জন্য নবী তুমি ক্ষমা চাও অথবা না চাও যদি সত্তরবারও ক্ষমা চাও তা আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ ক্ষমা করবেন না তাল্লাহ রসুল বললেন যদি আমি জানতাম যে সত্তর বারের অধিক যদি ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করবেন তো আমি ক্ষমা চাইব জানাজান নামাজ পড়া হয়ে গেল এই জন্য আল্লাহ রসুলের চাচা যখন মারা গিয়েছিলেন আবু তালেব আল্লাহ রসুল তার জানাজান নামাজ পড়েন নাই কারণ কেউ কাপে যদি মারা যায় তাহলে তার জন্য জানাজান নামাজ পড়া চলবে না এজন্য এবং তার জন্য দৌ করা যাবে না পরে আমাদের আসবে রসুল্লাহাল্লাম জানা তখন জিয়ারতের আসবে আল্লাহ রসুল তার কবর জিয়ারত আল্লাহ আল্লাহ কবর জিয়ার জিয়ারতের অনুমতি আল্লাহ দান করেছিলেন আল্লাহ রসুল সাহাবাহরামদের নিয়ে কবর জিয়ারতের জন্য গিয়েছিলেন কিন্তু মার জন্য দোয়া করতে পারেনা কারণ তার কুপুরী অবস্থায় মারা গেছেন পরে আসবে আল্লাহ রসুলের বাবা এবং মা উভয় জনি কুপুরী অবস্থায় মারা গিয়েছে তারা জান্নাতবাসী হবেন না এবং তাদের জন্য দয়াও করা চলবে না যারা বলে যে রাসুলের নবাদ প্রাপ্তির পরে তাদেরকে জিন্দা করে রাসুলের প্রতি ইমান এনে তারপরে মারা গেছে এটা গাজাখুলি গল্প এর কোন দলিল নেই বরং সহিপির অবস্থায় মারা গিয়েছে পরে ইনশাআল্লাহ আসবে তার বর্ণনা জানাজান না মাঝে জামাত করা ও আছে জানাজান মাঝে জামাত করে পড়াই ও আছে রাসুল্লাহ সাল্লামের জানা যায় একা কিভাবে হয়েছিল কোন জামাত হয় নাই কারণ তখন কে খালিফা ইমাম কে হবেন সে নির্বাচন ছাড়া কে কে ইমামতের দায়িত্ব আগে ইমামই তো নির্বাচন হয় নাই এই জন্য আটজন দশজন একাকে এসে সবাই এভাবে নামাজ পড়েছে মহিলারাও এসে জানাজার নামাজ পড়েছেন এই জানাজার নামাজে জামাত করা আজে রাসু সাল্লাহাম সর্বসময় তিনি জামাত করেই পড়িয়েছেন এজন্যে একাকে নামাজ পড়া যদি কেউ একাকি করে জামাত না করে নামাজ পড়াই যায় নামাজ হয়ে যাবে কিন্তু জামাত ছাড়ার কারণে গুণাগার হবে এরপরে জামাত হওয়ার জন্য কমপক্ষে তিনজন হতে হবে কয়জন তিনজন রসুল্লাহ তাল্লাহাল্লাম হজরত আবু তালাহার ছেলে ওমায়ুর তাল্হার নামাজ জানাজ এখন শুরু করলেন তার আল্লাহ রসুল সামনের লাইনে দাঁড়ালেন আবু তাল্লাহা মানে মৃত্যু ওই সন্তানের বাবা আবালাকে তারপরে দাঁড় করালেন এবং তারপরে দাঁড় করালেন কাকে উন্মেষ চলেন ওই বাচ্চার মাকে জানাজান নামাজের জামাত হয়ে যাবে আর যত বেশি হবে ততই মৃত্যু ব্যক্তির জন্য ভালো রাসুল্লাহ বলছেন সুল্লাহাল্লাম বলছেন কোন মুসলিম যদি মারা যায় এবং যদি তারা জানা যায় হাজির হয় তাহলে তারা সুপারিশ করলে আল্লাহ তার সুপারেশ কি করবেন সুপারেশ গ্রহণ করবেন এই জন্য যদি কোন ব্যক্তি মারা যায় চল্লিশ জন মুসলিম ব্যক্তি যদি তার যারা জীবনে কতদিন শীত করেন আল্লাহর সঙ্গে জানাজার নামাজ হাজির হয় আর তার জন্য সুপারিশ করে আল্লাহ তার সুপারিশ করবে । গ্রহণ করবেন জামাটা যখন দাঁড়াবে ইমামের পিছনে তিনটা লাইন হওয়ার কি বলছেন সাল্লাহা হুসার আল্লাহ রসুল নামাজ পড়লেন কয়জন সাতজন মানুষ তিনজন দিয়ে রাসুলের পিছনে একটা লাইন করলেন লাইন করলেন। समय केवलमुखी होते कम संख्यक मानुस तीन लाइन करते हैं रसुल महिला बेपार কিন্তু তিন নাই করাটাকে এটা মুস্তাফ জাহাজার নামাজ পড়াবেন কে যদি ওয়ালি হন রাষ্ট্রপতি যদি হন তিনি হলেন হাতদার অথবা তার যদি কেউ তাও যদি না হয় তাহলে তিনি ওয়ালি মৃত্যু ব্যক্তির বাবা বাবা থাকলে চাচা বা ভাই যারা বলি তারাই জানাজার নামাজ পড়াবেন এটাই হলো উত্তম তবে মনে রাখতে হবে যদি তিনি জানাজার নওয়াজ করতে পড়াতে ভালো না জানেন তাহলে যিনি ভালো জানেন তাকে দিয়েই পড়াতে হবে যদি কেউ আপনার ইমাম না থাকে রাষ্ট্রপতি না থাকেন এবং তার প্রতিনিধিও না থাকেন তাহলে তিনি ভালো কোরআন পড়তে পারেন অথবা তার ইমামের যেটা শর্ত সেই শর্তে নামাজ পড়াবেন এমন যদি হয় একজন ছোটো বাচ্চা ভালো পড়তে জানে জানা জানতো না বড়রা জানে না কী করবেন বুড়া একজনের ছেলে দেবেন ভালো করে পড়তে পারেন না না ছোটো বাচ্চাও যদি হয় সে যদি কোরআন ভালো পড়তে পারে তাকেই দিয়ে কি করেন সে যদি সুন্দরকে নামাজ পড়াতে পারে সুন্দর ভালো জানে তাকেই দিয়ে নামাজ পড়াবেন যায় গাছে এর আপনাদের নামাজের আবধায় বলছিলাম যে যদি ছোট বাচ্চাও হয় তারও ইমামতি যায়ে রয়েছে হাজরত আমরুবসাল্লামার তালা আনহু তার কমের তিনি মহামতি করতেন ছোট বাচ্চা কারণ তিনি সবচেয়ে কোরআন ভালো পড়া যান এরপরে জানাজান নামাজে যদি একাধিক জানাজা হয় এবং পুরুষ নারী যদি হয় তাহলে এক জানাজা দিয়ে পার করা জায়গাতে আপনারা দেখেছেন হয়তো মাকা মাক্কাতে বা মাতি নেই একাধিক জানাজার একের সঙ্গে পড়া হয় পুরুষদেরকে আগে রাখবে ইমামের ইমামের ইমামের দিকে একাধিক এক জানাজে কি জায়জ রয়েছে জানাজার নামাজ বাইরে পড়াই এটাই হল কি নিয়ম প্রিয় যদি মসজিদের জানাজা পড়ায় জায়জ রয়েছে যদি মসজিদ জাহাজার নামাজ পড়ায় জায়জ রয়েছে এরপরে नमाज की भा पढ़ब ठीक नमज जो पढ़ब महिला जो मध्यस्थान दाड़े और पुरुष केवल मुखी केबलार दिखा रखते मृत्यु व्यक्ति के बाद पुरुष जोार दिखे दाड़ मिनिमाम और महिला जो मध्यस्थान कमर बराबर दाड़े एवं दाणार पर जान नाम पढ़े जान नियमे জানাজান নামাজের নিয়ম হলো যে চার তাকবিরে জানাজান নামাজ পড়তে হবে নিয়তের কথের আগে আপনাদের বলেছি যে নিয়ত পড়ার কোনোজন নেই পুরুষ না নারী হ্যাঁ বাকি কি ধরনের হাজি আর হাজা বলার কোনো সিস্টাম আদেশ করাননি নেই আপনি দাঁড়িয়েছেন নিয়ত পুরুষ না কার নামাজ পড়ছেন আপনি জানেন না ওই জন্য দেখবেন হারামে মাক্কি মক্কা বা মদিনাই কথা বলে তখন পড়ে যায় পুরুষ না নারী না ছেলে বলে দেয় এই জন্য আপনাকে এই ধরনের আপনি নিয়োগ করতে হবে কিন্তু আপনি মুক্তি পড়বেন এ ধরনের কোন নিয়ম নেই তাহলে এবার প্রথম তাকবির দেওয়ার পরে প্রথম ডাকবির দেওয়ার পরে সুরা ফাতেহার নিহত পড়বে না বরং দুয়ারে নিহত পড়বে এটা হারিস পরিপন্থী মশালা বরং নিয়ম হলো এবং ছানা পড়ার কোন নিয়োগ নেই রসুল্লাহ সাল্লাম যারা নামাজে ছানা পড়েন নাই নামাজের উপরে ক্রিয়াজ করা চলবে না কারণ সুন্দর যেভাবে রাসুল পড়েছেন আপনাকে ওইভাবে পড়তে হবে রাসুল্লাহ বলছেন সল্লুকি আমি যেভাবে নামাজ পড়ি জানা যায় সুরা ফাতেহা এবং এর সঙ্গে একটা সুরা পাঠ করতে হবে এরপরে দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলার পরে আপনি দুরুদ পাঠ করবেন রাসুল সাল্লাহ উপরে এবং দুরুদ ইব্রাহিম পাঠ করে কে উত্তম আলা আলম মহম্মদ ওয়ারা তাকবির দেওয়ার পরে এবার মৃত্যু ব্যক্তির জন্য যে সমস্ত দোয়া হাদেশে এসেছে সেগুলি পড়াকে উত্তম ইয়াছাড়াও আপনি অন্য দোয়া পড়তে পারেন আদেশে যে দোয়াগুলি এসেছে এই দোয়াগুলি পড়তে হবে এই দোয়ার পরে চতুর্থ তকবীর দেওয়ার পরে এরপরে আপনি দোয়া পড়তে পারেন রাসুল সাল্লাম দোয়া পড়েছেন না পড়ে সরাসরি আপনি সালাম ফিরাতে পারেন এজন্য আমরা বলবো যাই তবে আসল কি না উঠাই উত্তম তারা রাসু সাল্লাম তকবীরে হাত উঠিয়েছেন এর কোনো দরিল স্পষ্ট জানা যায় না সাহাবারা যেহেতু করেছেন তার কাজেই এটা যাই বলতে পারে আমরা কিন্তু উত্তম না উঠাই তালে কেউ যদি উঠান আলহামদুলিল্লাহ না উঠান ঝগড়া ফোসাদ নেই প্রত্যেকটা তাকবিরের সময় হাত উঠার কথা গেল এরপরে যেটা হল তবে তাকবিরের তাহারিমার সময় হাত উঠাতে হবে তাকবির প্রথম যে তাকবির প্রথম এখানে তাকবিরের তাহারিমা না প্রথম তাকবির আগে প্রথম তাকবীরের সময় হাত উঠা উঠাতে হবে বাকি তকবির গুলিতে যায় যাচ্ছে না উঠাও না উঠা কেউ উত্তম এরপরে আর হাত বাঁধার ব্যাপারটা আপনাদের আগে নামাজের শিখে নিয়েছেন বুকের মধ্যে হাত বাঁধতে হবে আপনাকে বুকের ওপরে হাত বাঁধতে হবে এটাই হল নিয়ম এরপরে তাকবির সাহানি এখানে একটা জিনিস আশ্চর্য বিষয়ে আমরা যখন চতুর্থ তাকবির হয়ে গেলে এবার আপনি সালাম ফিরাবেন দুই দিকে দুইটা সালাম ফিরাবেন দুই দিকে দুইটা সালাম ফিরাবেন রসুল্লাহ সাল্লাম দুই দিকে সালাম ফিরিয়েছেন তবে এক সালামেরও জায়গ রয়েছে কেউ যদি একসালাম শুধু ডান দিকে আল্লাহ রসুল জানাজা নামাজ তার পড়ে একটা কি সালাম ফিরেছে ইমাম দারাকুতী এবং বাই হাকি হাদিস করেছেন আবার দুই সালামের যেটা হাদিস আপনাদের বলেছিলেন নামাজ এক সালামের নিয়ম আছে বলছিলাম কিনা দুই সালাম হয়ে গেল দুই সালামের পরে সালামটা এমন ভাবে ফিরবে যাতে করে জোরে না যাতে করে শুনতে পাই যদি হয় তো জোরে বলবে যাতে করে পিছনটা শুনতে পায় আর মুক্তাদের আসতেই সালাম ফেরা জোরে নেই এরপরে বাস আজকের মতো এখানে থাক এরপরে যারা নামাজ হয়ে গেল এবার আপনি সমাধি করবেন কিভাবে এ নিয়ে ইনশাল সামনে সবচেয়ে আলোচনা হবে ঠিক আছে যদি আপনাদের কাউ প্রশ্ন থাকে করতে পারেন জি আজকে আলোচনার মধ্যে যদি প্রশ্ন থাকে তাহলে বা অন্য কোনো প্রশ্ন থাকে আলোচনা আপনারা প্রশ্ন করতে পারেন জি আমরা জানাজার নামাজে দোয়া করেছি এবার কখন মানে তখন হয়ে যাক তারপরে ইনশাল্লাহ আসল আসল আপনার আমরা তখন কবর দেওয়ার পরে আবার দোয়া করি এই দোয়ার জায়জ কিনা আবার কিভাবে করবেন না জানাজার নামাজটাই হচ্ছে দোয়া জানাজার নামাজটাই হচ্ছে দোয়া আসলে সাল্ল সাল্লাম জানাজ নামাজের পরে মাটি দেওয়ার আগে কিন্তু দোয়া করেছেন বলে কোনো দরিল নেই তবে মাটি দেওয়া হয়ে গেলে তারপরে দোয়ার নিয়ম আছে এবং সেটা দোয়া কি হবে যৌথভাবে যেটা আমরা করি কবরকে ঘিরে সমস্ত কবরস্থানকে ঘিরে যে আমরা দোয়া করি এই ধরনের নিয়ম রাষ্ট্রুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত জি মহিলারা জানাজাতে অংশগ্রহণ করতে পারবে মহিলারা কব জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবে অসুবিধা নেই মহিলারা যদি এমন হয় যে পুরুষ নাই কোন পুরুষ নাই মহিলারা এই গোসল দিয়ে এবার তাকে দাফন কাফন করবে হ্যাঁ এমনও হতে পারে তার তারা জানাজার নামাজ পড়ে দিবে অসুবিধা কি তবে সামনে বাড়বে না মহিলারা যখন ইমামতি করবে লাইনের দাঁড়িয়েই কি করতে হবে তাকে ইমামতি করতে হবে নামাজের মতোই ঠিক কারণ এটা ফলে কি পাই যদি কেউ না থাকে হ্যাঁ ওই অবস্থায় হ্যাঁ কাপড়ের এবং গোসলের প্রত্যেকটা কাজ ডান দিক করতে হবে নিয়ম হলো ডান আচ্ছা কাপড় আপনি তিনটা বিছাইছেন ঠিক আছে বিছানোর পরে এখন আপনি যখন ওর বাঁধবেন তখন ডানটা আগে নিতে হবে जी और का प्रश्न आक दिए मृत्यु बक्त खबर देना जाहिलियत संगे सदृश জাহেলের যুগে এই ধরনের বাজারে রাস্তায় ঘাটে চিল্লি চিল্লি খবর দেওয়া হতো অমুক মারা গেছে তোমরা আছো এই জন্য যেটা নেওয়া আল্লাহ জাহিলতের যুগে যে ধরনের খবর দেওয়া হতো দেওয়া যাবে না স্বাভাবিক একজন মানুষ মারা গেলে যেখানেই থাক আত্মীয় স্বজন বিশেষ করে গ্রামে যদি হয় গ্রামে যদি হয় তো পাঁচ মিনিট লাগে না গ্রামে ছোট থেকে একজন মারা গেছে একজন দেখা গেল যাচ্ছে অমুক মারা গেল আরেকজন আসতেছে यह लोक पाठीको भाई चिल्ली चिल्ली चिल्लिए खबर देशेष संबादे नियम अथवा मस्जिद माइके माइके गारा गमुकेमु आसबें माइक मृत्यु संबंध देवा पास खबर दें टीफोने कार मन रखते मृत्यु व्यक्ति के तारे नीते এই খবরকে কেন্দ্র করে একদিন দুজন খবর দিচ্ছে পিপারিং হচ্ছে অনেক সময় দেখা যায় মারা গেছে ছেলে হয়তো আছে লন্ডনে আসবে তিন দিন পরে না তাড়াতাড়ি তার কাজ শেষ ছেলে আসতে হবে এমন কথা না এবার মনে রাখতে হবে কালকে কালকে কালকে একজন বলতেছিলেন যে এক ভাই বলতেছিলেন যে আমার মা যদি মারা যায় তা আমি খবর তো দিতে পারবো না কারণ দেখার যদি তোমার শখ থাকে তো যখন অসুস্থ তখন আসনে কেন মরে যাওয়ার পরে তোমার দেখার এত ফের লাগলো আরে মায়াটা তো চিন্তা অবস্থায় তখন আসতে দোয়া করতে দেখতে হতো এবং যারা পাশে আসে তাদের উপরে ফর্জে কি পয়া না দূরে আসে ওদেরকে ডেকে নিয়ে আসতে হবে এমন তো জরুরি না তারপরে এরপরে একটা কথা হয়তো এখানে আমরা আলোচনা করে নিতে পারি আলোচনাটা যে কাপন যখন পরা হয়ে গেল কাপন খোলা চলবে না ওটা আমি পরবর্তী আলোচনা করতে পারছিলাম হয়তো আলোচনা করতে পারি ওই যে আসবে কাপড় খুলো আর তাকে দেখাও না গোসল করে কাফন পরা হয়ে গেছে এরপরে আর কাপড় খোলা চলবে না যে কেউ আসো কারণ অনেক সময় এই কাফন পরার পরে বাগে বিকৃতি ঘটে যায় চেহারা দেখে অনেকে ভাই অনেকে খারাপ ধারণা করে যে লোক তো মনে হয় পাপি এটা হয়েছে বা মুক্তা হয়েছে এই জন্য এর আগে আপনার আজও করলাম যে কোনো যদি খারাপ কিছু দেখেন যে গোসল দিবেন বলা চলবে না তাহলে চেনে কি পাবে এই জন্যে ওই অনেক সময় দেখা যায় বিশেষ করে মহিলারা মারা গেছে পুরুষ নারী আসতেছে খুঁজতেছে সবাই দেখতেছে যারা মহারাম তাদের জন্য দেখা যায় না না যারা মহারাম তারা দেখতে পারে যারা যাদের সঙ্গে বিয়ে হারাম কি তারা দেখতে পারেন তাছাড়া পরপুরুষের জন্য দেখা চলবে না বুঝতে পারলে এই না যায় না যাদের জন্য দেখা যায় জীবিত অবস্থায় তাই জন্য মৃত্যু পরে যায় আর যার জীবিত অবস্থায় যায় না তাই জন্য মারার পড়াও যায় না বুঝে যাচ্ছে জি এই ধরনের ওই কবর যখন নিচ্ছে তখন ও বলে আরেকটু ক্ষুদমুখটা দেখে নি এই ধরনের নিয়ম না বরংে কারণ ওই সময় হতে পারে কিছু নাক দিয়ে বাইর হতে পারে বা কিছু হতে পারে অনেক সময় বিকট চেহারা হয় এই জন্যে নিয়ম হলো কখন পড়ার পরে আজ ফোলা দরকার নেই এটাই নিতে এটাই শুনব উত্তম না এটাই নিতে হবে কাজেতে করে না না এইভাবে না না চলবে না না এগুলো বিদাট নিঃসন্দেহ বিদাট এই জন্যই কেন দেন আপনি যে মাধ্যমে মৃত্যু ব্যক্তির কোন ফায়দা হবে ফায়দার কোনো দিল নেই যে যেহেতু যেহেতু আপনি তিন মনে করে করতেছেন কাজে এটা চলবে না এই বলবেন তো মদিনায় কেন বিক্রি হয় আপনি বলতে পারেন যে যদি এগুলি যাই না হয় তাহলে মদিনার শরীফে বিক্রি হয় কেন मदीना शरीफ मदीना लोक बनाए बाईर चीन थेके, थेके बावो रापने थे जपाना आस्ते आस्ते जान्लाम सूरा पतेहा दो निशब्दे पड़े तब आबल्ला अब्बास साहबी एकदम जोरे जोरे पढ़ल पर जिज्ञेसा हमें पढ़ें मानुष के शिकवर पढ़ल हलो जान नमजे दोरा गुलि की निःशब्दे क्योंकि क्यों जो शिक्षा जन জনগণকে শিখাবের জন্য জোর পরে জায়জ আছে উত্তম হল শব্দে পড়ার যেটা করেছেন প্রথমে ঢুকেই তাকে প্রথম উজু অবস্থায় গিয়ে ঢুকে হাজরা আসের যে কোণ সেই কোণে গিয়ে দাঁড়াবে তার আগে সেই সেবা করে নেবে দাঁত কাঁচা করে নিয়ে চাদরের দুইটাই পার্ট বাম কাঁচের উপর রাখবে এরপরে সম্ভব যদি হয় তাহলে চুমো দিবে বিসমিন আল্লাহবর বলে না হলে হাত দিয়ে বা ছড়ি দিয়ে বা লাঠি দিয়ে তাকে স্পর্শ করা সম্ভব হয় স্পর্শ করে সেটাকে চুমো দেবে তাও যদি সম্ভব না হয় ডান হাতি ছাড়া করে আল্লাহ আকবর বলে টপ শুরু করবে প্রথম চক্করে একটা দোয়া আছে আল্লাহ ইমান আহ্বেক ও তাজদিক আহ্বিক ইতবেক ওপা আবে এই দোয়াটা পড়ার পরে যখন রুকনিয়া আমার থেকে পৌঁছবে তখন যদি সম্ভব হয় ডান হাত স্পর্শ করবে হ্যাঁ আল্লাহ আকবর বলে যদি সম্ভব না হয় তালে ইশারাও করবে না আর চুমু দিবে না অন্য কিছু করবে না এবং রুখ নেয়া মানে মধ্যখানে যখন যাবে তখন হাসানা কফিলা আচে না এই দুটা বলবে এইভাবে হাজরা সদ গিয়ে পৌঁছলে একচকর হয়ে গেল এবং প্রথম তিন চক্র করে রামাল করবে মানে একটু দ্রুত কদমে চলার চেষ্টা করবে প্রথম যখন শুরু করবে তখন প্রথম তিন চক করে তিনটা ঘোরা নিতে এ করবে ওই দ্রুত কদমে চলবে আর রয়েছে। আর বাকি রয়েছে হাসানা তাছাড়া নির্দিষ্ট কোন আর দোয়া নেই যখন সাত চক্কর হয়ে গেল তখন সে বা মাকামে ইব্রাহিমের পিছন দিকে গিয়ে জায়গা হলে না হলে যেকোনো জায়গায় যদি পড়ে নমাজ হয়ে যাবে দুইটা নামাজ প্রথমরা সুরা ফাতেহার পরে সুরা কাফেরুন পড়বে এবং দ্বিতীয় আকারের ফাতার পরে আপনার সুরা ইকলাস পরবে কুলহলো হাত পড়বে দুই রাখা আপনার মাঝ হয়ে গেলে অনেকে বসে বসে দুয়া করে এই ধরনের কোনো সিস্টেম নেই এরপরে চলে যাবে যদি সম্ভব হয়তো আবারও যদি সম্ভব হয়তো আবারও না এরপরে সম্ভব যদি এরপরে যাবে জমজমের পানি পান করতে জমজমের পানি পান করার পরে যদি সম্ভব হয় অবকাশ থাকে তাহলে আবারও হাজরাধকে চুমা দেওয়ার জন্য যাবে